আসসালাম আলাইকুম আহমতুল কিছু বলুন বিভিন্ন আলোচনা মুসলিম মায়ণ তাদের কাছে শেষ নবী প্রিয় নবী সৈদুল মুর সালিম খাতাম নবী মোহাম্মদ রসুর সালামের পরেও ওলাম আহমদ কাদিয়ানি তাদের নবী এবং সব নীত নবুয়াতের সমাপ্তি ঘটানো হয়েছে তার মাধ্যমে রসুল বলেছেন সুতরাং যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে রসুর উল্লাসের পরে অন্য কোন নবী আসতে পারে সেটা যেইভাবে ব্যাখ্যা করুক না কেন সেটা জিল্লি নবী বল তারা কাফের মোরতাদ মুসলিম নয় সারা দুনিয়া যদি বলে কাদিয়ান মুসলিম আল্লাহ বলছেন না মুসলিম না কাফের আল্লাহ যাদেরকে কাফের বলে সারা দুনিয়া মুসলিম বলে যদি সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেটে কোনো কাজ হবে আর আল্লাহ যদি বলেন তাতে কোনো যায় আসে না আল্লাহর জন্য কোন নিন্দুকে নিন্দাকে তারা ভয় করে না তো কাদিয়ানি মুসলিম নয় এবং কাদিয়ানি থেকে সতর্ক সাবধান কাদিয়ানি ঠিক খ্রিস্টান মিশনের মতো একটি মিশনারি খ্রিস্টানরা যখন দেখলো ইংরেজরা ভারত ও মহাদেশে আড়াইশো বছর থেকেও তারা মুসলিম জাতিকে খ্রিস্টান বানাতে পারলো না পেরেছে আদিবাসীদেরকে কিছু হিন্দুদেরকে তাদেরকে খ্রিস্টান বানিয়েছে কিন্তু মুসলিম জাতিকে আলহামদুলিল্লাহ যদিও তাদের দিনের শেষ নেই আর তাদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে পাপের শেষ নেই তারপর আলহামদুলিল্লাহ কিছুটা দিন আছে কিছুটা কল্যাণ আছে উম্মাতে মুসলিম আইন এটি শ্রেষ্ঠ হম্মাদ যার ফলে তাদের ক্ষেত্রে তেমন তারা সফলতা লাভ করতে পারেনি সাকসেস হয়নি যার ফলে তার অন্য একটা রাস্তা অবলম্বন সেটা হচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করে তারা তাদেরকে কাদিয়ানি বানাতেছে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান বানানো নয় ইসলাম থেকে বের করে না সেটা খ্রিস্টান বানানোর মাধ্যমে হইতে পারে সেটা কাজিয়ানি বানানোর মাধ্যমে হইতে পারে সেটা বেরুল্লবী আমাদের বেরুল্লবিকা দাঁড় করে তা সেটা বেদিন আর এটি শুধু আমি বলছি না তাদের একটি কনফারেন্স ছিল সেই কনফারেন্সে ঘোষণা করেছিল যে আমরা মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না বরং তাদেরকে তাদের ধর্ম থেকে বের করে দিতে চাই তারপরে যারা ভেসে গেছেন মুসলিম দেশে বসবাস করা সত্ত্বেও কাফের দের পদে পদে অনকরণ করছেন সতর্ক সাবধান হয়েছেন আপনাদেরকে লাঞ্ছিত দেখতে চাই কাফেররা আপনাদেরকে সম্মানিত দেখতে চাই না সেটা কাদিয়ানি বানিয়ে হোক সেটা মাজার পুজারী বানিয়ে হোক আর সেটা নাস্তিক থেকে বের ধর্মী বানিয়ে হোক ইসলাম থেকে বের করে দিয়ে হোক এই সুযোগ কাফেরদের খেতে দেন না যদি জ্ঞানী মুসলিম হন আল্লাহব্বুল আলমে জানো তফিক